ওম জ্ঞান জ্ঞানঞ্জনশা চক্ষুন্মীলসম শ্রীগুবে নেহম শ্রীগুশ্রিয়থ ফলকম শ্রীগু tam শ্রীপ সাগ্রজ সহগণরঘুনতন্ম সজীব sahitam সাবধূতম কৃষিজন্যদেব শিবাধা কৃষ্ণ পাগরিতা শিবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ভক্তিমিন ঠাকুর এই সুন্দর গান আমাদের উপদেশ দেওয়ার জন্যে দেখেছেন আমরা ভক্তিবীন ও ঠাকুর বলি ঠাকুর মানে ভগবান নাকি ঠাকুর শব্দ থেকে আমরা কি বুঝি ভগবান কিন্তু বড় বড় বৈষ্ণবের আমরা ঠাকুর বলি ভক্তিবীন ও ঠাকুর ইনি অনেক অনেক সুন্দর কীর্তন আমাদের উপদেশ দেওয়া যান রচনা করেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য এবং তার নিজে হৃদয়ে ভক্তি ভাবনা প্রকট করার জন্য কীর্তন আমাদের অবদান করেছেন তো এই হচ্ছে এই কীর্তন শরণাগতি শরণাগতি নামক এই কীর্তন संग्रह थे उधरतर मध्य शीला ता ठाकुर हृदय आनंद प्रकट भावे इनी भक्ति कर करके असीम आनंद अनुभव करें ইনি বলছেন আত বেদন থুয় পদে করে হইন পরম সুখী থুয়া পদে মনে কৃষ্ণের পদে এই হচ্ছে প্রার্থনা শ্রীকৃষ্ণ পদে কৃষ্ণ চরণে তো আত নিবেদন পদে করে আতনে মেদন মনে আমরা সকলেই আত্ম এবং আতনে মেদন মনে নিজেকে কৃষ্ণকে দেওয়া নিজের স্বরূপ নিজের কিছু আপনা মানে কি আপনা মানে আমরা জীব আমাদের মন আমাদের হৃদয় আমাদের ভাব আমাদের বচন আমাদের সকল চেষ্টা আমাদের সকল চিন্তা সকল সব কিছু শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা সমাপন করা সেটা আত্মনিবেদন বল তো তা থেকে কি হবে তা থেকে আমরা দাস হয়ে যায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো দাস মানে গুলাম আর আত্ম নিবেদন মানে আমরা কৃষ্ণ সেবা করি এবং থেকে আমরা সার্ভিস বলি কারণ সেবা মানে নিঃস্বার্থ আপনারা সার্ভিস করেন এবং ওই কাজ করার থেকে আপনারা টাকা পয়সা ডি পায় এই টাকা থেকে ডিনার দাম অনেক বেশি করে টাকা হাজার হাজার টাকা এক এক ডিনার নাকি তিনশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর বাংলাদেশ এটা কিন্তু আমাদের প্রচা হচ্ছে তো আপনারা সবাই খ্রিস্ট সেই বক করুন এবং তা থেকে এই পয়সাও মিলবে না তো কি পাবে আমরা যদি খ্রিস্ট সেবা করি আমরা কি পাবো পয়সা পয়সা যদি না পাই তো ডিনা পাবো না ডলা পাবো না আনন্দ আনন্দ আত্মনিবেদন থেকে আমরা হৃদয়ে আনন্দ আত্মনিবেদন থেকে আত্ম আমরা পাই কারণ কৃষ্ণ হচ্ছেন পরমানন্দ সচেতন কৃষ্ণিস করার জন্য ভগবান কৃষ্ণ ফ্যাক্টরিতেই কাজ করে না অফিসে কাজ করে না সাইটে কোনো কাজ করেন। ভগবান কৃষ্ণ কিছু কাজ করেন কি কাজ গোচারণা সকল গাভিনী ব্রজে যমুনা কুঞ্জ নিকুঞ্জ ভগবান কৃষ্ণ গোচারণ করেন কিন্তু সেটা কৃষ্ণের কাজ হচ্ছে সেটা কৃষ্ণ লীলা সেটা কৃষ্ণ লীলা তো আমরা কৃষ্ণ মতো সচেত আনন্দময় হয় সেটা আমাদের স্বভাব কিন্তু কৃষ্ণকে ভুল করে আমরা এই জড়ো জগতে আসি এবং আমাদের বর্তমানবর্ষ হচ্ছে অসৎ অচিত নিরানন্দ অসৎ মানে সবকিছু এখানে ক্ষণস্থায় আমাদের যদি চল্লিশ বছর হয়ে গেল এই খুব বেশি ভাবনা হয় না যে আমরা আরো চল্লিশ বছর এই দেহতেই থাকবো সম্ভাবনা আছে কিন্তু অত না আমাদের যদি ষাট বছর হয়ে গেল তো খুব কম সম্ভাবনা আছে যে অত সময় বেশি আমরা এই শরীরে থাকব। তো সব কিছু এই জড়ো জগাতে অস্থায়ী আছে কিন্তু আধাতিক অবস্থা হচ্ছে স্থায়ীদ মানে আমরা ছিন্নয় আছি কিন্তু এই জড়ো জগতে আমরা মর যেমন আছি কারণ আমরা জানে না আমাদের কি আসল অবস্থা আমাদের কি আসল অবস্থা আছে আমরা তো জানে না আমরা অচিত আমরা জড় পদার্থ মতো অচিত কারণ আমরা জানে জানি না কৃষ্ণকে আমি কে আমরা দেহের সাথে আত্মা পরিচয় করে আমি বাংলাদেশ আমি হিন্দু আমার বাড়ি আমুক যেভায় কিন্তু এইসব অস্থায়ী আমাদের কি আসল পরিচয় আছে আমি কৃষ্ণ দাস তো আমরা যদি বুঝি এবং স্বীকার করি যে আমি কৃষ্ণ দাস আমাদের পুনর্জন্ম হবে না জন্মকর্মচমে দি ব্যবং বেতি থতা থা দেহং পুনর্জন্ম নাইতি মা মেথি সর্জনা গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যে লোক পূর্ণ সম্পূর্ণ ভাবে বুঝতে পারে যে সেই রকম লোক দেব পুনর্জন্ম হয় না তারা কৃষ্ণের কাছে যায় এবং এখানে ওই জড়ে জগতে ফিরে আসে না তো আধ্যাত্মিক অবস্থ মানে কৃষ্ণ শিব অবষ্ট সৎ আছে চিত আছে এবং আনন্দময় কিন্তু এই জড় জগতে আমরা সব ইস্ট যা আমরা করি তা আমরা সুখ সুখের জন্য আমরা করি কিন্তু সুখ আমরা তো পাই না ফেলেই তো খুব কম কিন্তু কৃষ্ণ ধামে কৃষ্ণ লোকে সেই গলোক ধামে অতুল অসীম সুখ অনুভব কর প্রতিক্ষণে সকল বৈকুণ্ঠবাসী কৃষ্ণ সেবক সময় অনুভব করে তো এই জড় জগতেও আমরা যদি আত নিবেদন কৃষ্ণের পদে तो हम प्रति मुहूर्ते सुख अनुभव करते भक्तिनाथ ठाकुर जी अवस्था आज कृष्ण कृपाए जड़धामेयर जदि आते निवेदन करी श्रीकृष्ण पदे तोम सुख अनुभव कर दुख दुख दूरे गल जड़जगते प्रधान लक्षण आई जगह दुखमय कंतु यो जगते थार निवेदन करी श्रीकृष्ण चरण तो सकल दुख দূরে যাবে দুঃখ চিন্তা কত চিন্তা আতে আছে সকলে মানে। অনেক চিন্তা কিন্তু চিন্তা না রহিল থাকবে না কোন চিন্তা থাকবে না তো কি থাকবে আনন্দ চৌদিকে আনন্দ দেখি কত সুন্দর যৌদিকে আনন্দ দেখি আনন্দ আনন্দ আনন্দ আনন্দ কৃষ্ণের কৃপা অশোক অভয় অমৃত আধা ছোমার চরণ দ্বয় তো শ্রীকৃষ্ণের চরণে অশোক মানে কোনো চিন্তা হয় না অভয় এবং কৃষ্ণের চরণে पूर्णा अमृता कृष्ण निजे चरणे अंगले सद करण खूब मिस्टी आने ওই সখ ভক্ত সেই চরণে স্বাদ নিতে চায় সেখান থেকে পূর্ণা অমৃত লাভ করা যায় তো কৃষ্ণ ও নিজের চরণ অমৃত তার স্বাদ নিতে চান সেই জন্য শ্রীকৃষ্ণ আসেন চৈতন্য মহাপ্রভুর রূপে নিজে মাধুরী আসন করার জন্য তো তাহা আছে এইক বিশ্রাম লবিয়া ছাড়েন ভবের ভয় তো কত জন্ম হয়ে গেল আমাদের এই ভাবা ভয়ের মধ্যে অসংখ্য অশেষ চিন্তার মধ্যে কত জন্ম হয়ে গেল কখনো কখনো আমরা মনে করে যে এইক আমাদের অনেক চিন্তা আছে অনেক দুঃখ আছে অনেক শোক আছে তো ঠিক আছে কিছুদিন পরে মরে যাবো তারপরে শান্তি পাব কিন্তু মরণের পরে আবার পুনর্জন্ম হয় আবার অনভাবে রূপে দুঃখ চিন্তা শোক ইত্যাদি হয় কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের চনে আত্মবেদন করে তো সেই সকল আমরা ভুল করতে পারি এই কারণ আমরা আমরা কৃষ্ণে চরণে আশ্রিত আছে আশ্রয় লয় ভজে কৃষ্ণ তারে নহে থাকে রতম ঠাকুর এইভাবে গেল তোমার সংসারে করিব সেব নহিব ফলে ভাগী তো ভক্তি নাথ ঠাকুর মহান বৈষ্ণব ছিলেন গৃহস্থ আশ্রমে এবং তিনি তার অনেক এই ভাবে প্রস্তাব করেছেন যে আমার ঘর আমার সংসার আমার নাইত সব কিছু কৃষ্ণের আমি এই সংসারে আছি এই ঘরে আছে এই গৃহস্থ জীবনে আছে কিন্তু সব গৃহস্থ কাজ আমি করি সব ভার আমি নি শ্রীকৃষ্ণের সেবায় সেজন্য এইভাবে আমি বুঝি যে এই ঘর কৃষ্ণের এবং আমার সকল কুটুম কৃষ্ণের দাস ও দাসী তো তার সেবা আমি করি সাধারণ গৃহস্থ মত না আমি বৈষ্ণব সেবা করি কারণ সকলে বৈষ্ণব আছেন তো তোমা সংসারে মানে এই ঘরে তোমা ঘরে কৃষ্ণ ঘরে করিব শিবন নহিব ফলে ভাগি। না আমরা সকলে কাজ করি কিন্তু যা আত্মবেদন করেছেন শ্রীকৃষ্ণের চরণে তো সেই কাজে ফল ভোগ করতে চায় না কারণ আত্মনিবেদন করেছেন तो क्जे और सब फल जहा श्रीकृष्ण से अर्पण करते हैं तब सुख जहा करे बतन है पदे अनुरागी और सब बदजीव अभक्तरा सब किचुजे सुख लाभ कर কিন্তু যারা আত্মবেদিত ভক্তরা তারা সক শ্রীকৃষ্ণ সুখ হবেন সবকিছু করেন কৃষ্ণের সেবা কেন সেভাবেই করে ভক্তরা কারণ তারা কৃষ্ণের পদে অনুরাগ এই ভব সংসারে আমাদের অনুরাগ হয় পত্নের জন্য ছেলে মেয়েদের জন্য নিজের দেশে জন্য কিন্তু আত্মবেদিত ভক্তদের অনুরাগ হয় শ্রীকৃষ্ণের চরণের জন্য তোমার সেইভাই দুঃখ হয় যথ সেও তো পরম সুখ তো আমরা এই জগতেই চেষ্টা করি শ্রীকৃষ্ণের সেইব খর ए जरो जड़ोजगते स्वभाव आज काज तो सहजे अनेक जदी होता करी तो अनेक विघ्ना आसपे ভক্তিনাথ ঠাকুর বলছেন যে তোমার সেই বাই কৃষ্ণের সেই বাই ওই সকল ভিঘ্ন বিঘ্ন কষ্ট দুঃখ আমি সুখ জীবন গ্রহণ করি কারণ সেইটা কৃষ্ণের সেবা যতই সুখ যতই দুঃখ হয় সেটাই আমি সুখের মতো গ্রহণ করব আমরা সুখী হই আমাদের সুখী হওয়ার উচিত কৃষ্ণা সেবা করার সুযোগ পাওয়ার জন্য তো সেবার সাথে যদি কিছু কষ্ট হয় তবু আমাদের সুখী হওয়ার উচিত কারণ আমরা সুযোগ পাইছি কৃষ্ণ শৈব খর এই হচ্ছে এই শুদ্ধ ভক্তদের মনোভাব শিব সুখ দুঃখ পরম সম্পদ না সে অবিদ্য দুঃখ শৈব সুখ শৈব সুখ আমরা জানি শৈব দুঃখ হতে পারে যাতে এই দেশে প্রায় কত পকে আট নয় মাস তো খুব প্রচন্ড গরম হয় তো সেই অবস্থায় খ্রিস্ট সেবা করলে তো আমরা দুঃখ খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু অনেক কষ্ট মধ্যেও আমরা যদি সব সবসময় মনে করে যে আমার জীবনে উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা তাহলে অনেক কষ্ট মধ্যেও আমরা সুখী থাকব আমাদের পরম সম্পদ আমরা আত্মবেদন করেছি মানে আমরা নিজে লাভের জন্য কিছুই করে না তো এই সব সেবা করে থেকে আমাদের কি লাভ হবে আমাদের কি সম্পদ হবে পরম সম্পদ হচ্ছে কৃষ্ণ সেবা করা সুযোগ এই হচ্ছে ভক্তদের শুদ্ধ মনোভাব এবং সেই মনোভাব থেকে অবিদ্যার দুঃখ নষ্ট হয়ে যায় দুঃখে কার অংকি আছে অবিদ্যা অবিদ্যা কি অবিদ্যা হচ্ছে এইভাবেই মনে করা যে আমি কৃষ্ণ দাস নয় কিন্তু আমরা যদি সব সবসময় মনে করি আমি কৃষ্ণ দাস এবং সব সময় কৃষ্ণ সেবা করি তো সেই সেবা করে থাকে সেই মনোভাব থাকে ওই সব অবিদ্যা দুঃখ নষ্ট হয়ে যায় পূর্ব ইতিহাস ভুলিনু শখ তো আগে আমি সেই সেইরকম কাজ করেছি আমি অত বড় লোক ছিলাম না আমি অত ছোট লোক ছিলাম আগেই সেই হল সব কিছু যা আগে ছিল তার সম্বন্ধে আমরা বেশি চিন্তা রাখি না ভুলিনি শখ রাখি না যা আগে ছিল যে তার কোনো অর্থ হয় না কৃষ্ণ ভক্তি করা আগে আপনি কি করেন কি করেছেন তো এর আগে এই জীবনে আমি কিছু কাজ করেছি তার আগে আমি খকর ছিলাম আমি বিড়াইল ছিলাম আমি স্বর্গেই দেবতা ছিলাম কত জন্ম হয়ে গেল আমাদের হয়ে গেলো হয়ে গেল হয়ে গেল এই কারণে আমরা খ্রিস্ট সেবা করো তার সম্বন্ধে চিন্তন করার দরকার না পূর্ব ইতিহাস ভুলিনি সকল সেবা সুখ মনে আহ এবং আগে আমরা কি করেছি তার সম্বন্ধে চর্চা করা আমাদের কোনো রুচি নাই কারণ এই কন আমাদের অবস্থা আগের অবস্থা থেকে অত ভালো আছে যে আমরা পূর্ব ইতিহাস সম্বন্ধে কিচ্ছু চিন্তন রাখা চাই না আমরা শুধু বর্ধমান অবস্থা কৃষ্ণ সেইবায় তা সম্বন্ধে আমরা চিন্তন করি আমি তো তোমা তুমি তো আমা কি কাজ অপর ধনে আমি কৃষ্ণ কৃষ্ণে তো আমা তো আমার কি লাভ হবে অনদে অনদে ধন যা আছে আমি কিভাবে অনদে টাকা পয়সা নিতে পারি অনদে অনেক ধন সম্পত্তি আছে আমার খুব কম আছে এইভাবে মনে করার দরকার আমি কৃষ্ণ আমি কৃষ্ণ। কৃষ্ণ আমার এই হচ্ছে তোমার সেবা থরে তরে মনে জন্ম সব চেষ্টা করে থা ইচ্ছা মতে থাকিয়া তোমার ঘরে শিল ভক্তিবেন ঠাকুর কি যায় হরে কৃষ্ণ তো এইরকম ভক্তিনাথ ঠাকুরের অনেক সুন্দর সুন্দর কীর্তন আছে আপনাদের সৌভাগ্য আছে যে এই আপনারা বুঝতে পারেন আপনাদের ভাষায় আছে মাঝে মাঝে গান এই শখ ঠাকুরের অনেক গান আছে নরোতম ঠাকুরের আছে লোচন দাস ঠাকুর শিল প্রপাদেরও কিছু কীর্তন নিজেই রচনা করেছেন তো এইভাবেই আপনারা হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করের সাথে ভক্তি না ঠাকুরের এবং সব পূর্ব আচার্যদের উপদেশ মূলক কীর্তন গান এইভাবে আপনাদের জীবন সম্পূর্ণভাবে কৃষ্ণের কৃপায় ধন্য হবে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে রাম রাম রামা হরে হরে আর কিছু আর কিচ্ছু বলতে চান আপনারা কোন প্রশ্ন আমরা কেন মায়া ছাড়তে পারেন না ছাড়ি না তো আপনি বলুন আপনি ছাড়েন না কেন সব সময় আমরা কৃষ্ণকেই চিন্তন করতে পারি অথবা মায়া তো আমরা মায়া চিন্তন করি কেন আপনি বল কেউ আপনাকে এই জড়ে বলেন না মায়া মায়া মায়া তো আপনি মায়া মায়া মায়া আপনি সেইভাবে ডাকান আমরা দুর্বল তো বল আধ্যাত্মিক বল আমরা পাই হরি গুরু অ্যা কৃপা দর বল আমরা পাই কৃষ্ণ ভক্তি সাধনা ওই সব সাধনা সাধনা ভক্তি করে থাকে তো যাতে আমরা বল পাইতে পারি রূপক গোস্বামী তা পরম্পরায় প্রপাদ আমাদের বৈধি ভক্তি বিধি নিষেধ অবধান করেছে তো সেই সব আমরা যদি পালন করি তাহলে আমরা বল পাবো তাদের কৃপায় যাতে আমরা মায়া খেয়ে না বলতে পাবো আমরা কৃষ্ণকে হা বলতে চাই এবং মায়াকে না হরে কৃষ্ণ